শ্রতা আগেকার সামনে উপস্থিত হয়েছি যেটার গুরুত্ব সম্পর্কে ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম এবং যেটাই ছিল যেটা ছিল সকল নবীয় রসুলানের প্রেরিত হওয়ার আস উদ্দেশ্য যেটার দাওয়াত এই পর্যায়ে আমরা তহিদুল বান্দা হিসেবে আমরা আল্লাহর উদ্দেশ্য যত কাজ করব। সেটা এককভাবে তার জন্য করতে হবে যেমন দোয়া করা মানত করা এবং জবাই করা এবং আশা করা ভয় পাওয়া ভরসা করা এই যত এই আছে সেগুলো একমাত্র আল্লাহর জন্য আমাদেরকে করতে হবে আল্লাহ কেক সাব্যস্ত করা আল্লাহর আল্লাহ বলেন আল্লাহ বলেন যে আমি জাতির কাছে পাঠিয়েছি যে তোমরা अवश्य आल्ला दावत रसुलर के पाठानाधरण तौहिद तहिदर हाँ अपन आसल हकीकत तौहिद नहीं जे विशुद्ध तौहि दावत नहीं रसूल दे के आल्ला जरू पाठिए नौहिद हमहिदुरधारण कर जहां निर्धारण कर एकम्र उद्देश्य आज जी एक जान तर इबादत करे तरह जान भाई शरिक ना करा हम्म कारण कख राजी हबें ना एवं ग्रहणों करें ना তার সাথে এ মধ্যে অন্য কাউকে শরিক করা যেটা হজরতাই বলেন আল্লাহ মানে আমিরা কফি হিম শিরকা আল্লাহ বলেন যে আমি সকল যত আপনার শরিক আছে সকলের চাইতে সব শরিক থেকে হ্যাঁ আমি और मुखा मुखी पूर्ण शुरू केरकार नहीं सूतरा शरिक थका अवस्था ए रकम सीढ़ी प्रयोजन नहीं शरिक् शरिका एगू एगू थी अपना दूरे और सीटर को आमार कुनो मुखा अपेक्षित नहीं कारण जखे हमें अंशीदार पसंद करीना सूतरा क्यों जी कोलारे अन् के शरिके तेज़ प्रत्याख्यन करब सत्याख्यन करब हाँ ताको सूतरा अके अबे पापी के, के प्रत्याख्यन करा পাপিকে ঘৃণা করা যাবে না শুধু পাপকে ঘৃণা করবে এই হাতের বিপরীতে যে তাকে যারা অলিদের পূজা করে হম এবং কবর বাসীদের পূজা করে তারা কিন্তু পূর্ববর্তী আপনার মুসিকদের মতোই তাদের মাঝে এদের মাঝে কোনো ব্যবধান নেই হম তারা একই একই শ্রেণীগোষ্ঠী যখন আমরা জানতে পারলাম যে কিছু লোক যারা আজ ইসলামের দাবিদার অর্থাৎ মুসলিমদের দাবি করে অথচ এত সত্ত্বেও সে তারা আপনার অলিদের নৈকুট অর্জন করার চেষ্টা করে এবং আপনার কবরবাসীদের চেষ্টা করে হম অনেকগুলো মাধ্যমে এরকম কিছু লোক পাওয়া যায় যেমন তাদের জন্য কবর বাসীদের জন্য জবাই করে কবর বাসীদের জন্য মানত করে এবং কবর বাসীদেরকে আল্লাহ ছাড়া আহ্বান করে হম এরকম তাদের কাছে ফরিয়াদ করে বিপদে পড়লে হম এরকম কিছু লোককে যারা মুসলমান নামধারী তাদেরকে এরকম করতে দেখা যায় मुशिक और काफे ये सन्देह ना कारण एक जो मुस्लिम कखोर आल्ला छड़ा हम्म कारो जन बदत के व्यय करते সে তারা পাঁচবেলা সালাত করুক না কেন এবং রমজানের রোজা রাখুক না কেন এবং বাইতুল্লাহ হজ করুক না কেন যদি তারা আল্লাহর পাশাপাশি অন্যের জন্য করে কবর অথবা অনীদের জন্য বাদত করে से अवश्य मोर्शिक हिम्मे परिगणित हो पूर्विकारोशिक और काफे माध्यम को এখন কথা হচ্ছে এই কথা আমাদের জানা দরকার যে তৌহিদুর রুবিয়া এবং রুহিয়ার মাঝে পার্থক্য কি কারণ এই দুইটাই বর্ণনা দেওয়া হয়েছে সুতরাং এই দুইটার পার্থক্য আমাদেরকে জানতে হবে তৌহিদুর বুবইয়া মানে আল্লাহর কাজে আল্লাহকে একক সাব্যস্ত করা যেমন আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা আল্লাহর কাজ হচ্ছে রিজিক দেওয়া সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আল্লাহকে একক সাব্যস্ত করলে এটার নামে কি তৌহিদুর বুবইয়া সেটা হচ্ছে এই কথা বিশ্বাস করা যে আল্লাহ এককভাবে আপনার জীবনদাতা এককভাবে মৃত্যুদাতা এককভাবে পুরো বিশ্বের নিয়ন্ত্রক হ্যাঁ এগুলো বিশ্বাস করে মানে আল্লাহর কাজে আল্লাহকে একক সাব্যস্ত করা এটাকে তৌহিদ রুবু হিয়া বলা হয় দ্বিতীয় নম্বর হচ্ছে তৌহিদ রুলুহিয়া সেটা হচ্ছে বান্দার কাজের কাজে যে একক করা একমাত্র আল্লাহর ইবাদত করা হবে আল্লাহর সাথে কোনো কিছু শরীর করা হবে না যত ইবাদত বান্দা করবে সব একমাত্র আল্লাহর জন্য করতে হবে এটা হচ্ছে তহিদুল রোহিয়া তাইলে এই দুইটার মাঝে ব্যবধান আমরা হম বুঝতে পারলাম কি সাথে সম্পর্ক। এবং এটাও আমাদের নিশ্চিত জানার কথা যে আপনার আহ তৌহিদ একমাত্র যথেষ্ট নয় তৌহদ রুবহিয়াকে বাস্তবায়ন অবশ্যই করতে হবে কারণ সেটাই ছিল সমস্ত নবীরদেরকে পাঠানোর আসল মক্সাদ কিন্তু বর্তমান যুগে হ্যাঁ আপনি যদি সমাজের দিকে তাকিয়ে দেখেন দেখবেন তৌহিদ উচার প্রসার একবারেই নেই হ্যাঁ যারা দাওয়াতি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আমাদের উপমহাদের সঙ্গে দিকটি গোষ্ঠী রয়েছে যারা স্বেচ্ছায় দাওয়াতি কাজ করে এবং দাওয়াতি কাজ করতে গিয়ে নিজের অনেক সম্পদ এবং সময় কোরবানি করে তাদের আপনার হম সবসময় চেষ্টাই থাকে আলোচনার মধ্যে যে তৌহিদুর ববিয়েতের প্রতিষ্ঠা এবং উলুহিয়েত নিয়ে কোনো আলোচনাই করে না যখন তারা কালিমার অনুবাদ করতে যায় তখন ভুল করে বাসে বলে যে কোনো কিছুতে কিছু না যা কিছু একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয় এটা তো তৌহিদ রুবুয়েতের অর্থ এটার প্রসারে কি দরকার এটাকে বিকৃতি বলা হয় কারণ আপনার কালিমা হচ্ছে তৌহিদ উলুহিয়তের কালিমা সেটাকে রুবুয়েদ দিয়ে দিয়ে ব্যাখ্যা দেওয়া সেটাতে ডেঞ্জারাস একটা কাজ এরকম এরকমভাবে আরেকটি রাজনৈতিক দল আছে যারা আপনার রুব বিয়েতের ব্যাখ্যা দেয় আপনি উলুহিয়তের কালিমার তারা বলে যে আপনি কেউ যদি দুনিয়ার বুকে যে একজনের একজনের টাকা খায় একজনের খায় আর একজনের গান গায় তাহলে সেটা সেও সহ্য করবে না সুতরাং বিধান হ্যাঁ আপনার কে দেবেন যিনি প্রতিপালনের দায়িত্ব নেন আপনার উপর যার অবদান আছে তিনি বিধান দিবেন। সুতরাং এই কালিমা উলুহিয়ত কালিমা যে কালিমা প্রতিষ্ঠা করার জন্য আপনার নবীররা এসেছেন এবং রসুল আকরামের প্রথম দাওয়াতি ছিল এই কালিমার দাওয়াত আকরামসালামকে যখন প্রকাশ্যভাবে হম আপনার মুকার কাফেরদেরকে হ্যাঁ আপনার দাওয়াত দিতে বলা হয়েছে নিজের আত্মীয় স্বজন সবাইকে মহানদের আশীরাতে বলে তখন রসুল আকরামসালাম কি করলেন সাফা পাহাড়ের উপর উঠলেন এবং উঠে বললেন সবাইকে ডেকে দাওয়াত যে হম আপনার তারা মানছে না যে মুখকার মানুষরা মানছে না সেটা আপনার প্রতিরোধের মাধ্যমে প্রথম প্রতিরোধে জানা গেছে কারণ তখন আপনার সে আবু হ্যাঁ এবং তারা আশ্চর্য হয়ে এটাও বলেছিলেন যেহাতে ইহাদি সকল ইল্যা বাদ দিয়ে এক ইলাক মানতে বলছে এটা তো একটা আশ্চর্য ব্যাপার বুঝতে তারাছে কিন্তু অন্য যারা কবর বাসী অথবা উলি বুজুর্গ হ্যাঁ তাদের সাথে আপনার সিরিক করে বসে বাদতের খাত্রে তাকে এমন ভাবে ভয় করে তাদেরকে যতটুকু আল্লাহকেও ভয় করে না তাদের কাছে এতটুকু নথি স্বীকার করে বা জানো ভাই তাদের সামনে গিয়ে हम्म जतटुक अल्लाहर जिन नीकार करें একে অপরকে ধোকা দেয় না কারণ হচ্ছে মনে করে যে হ্যাঁ আপনার পীর সাহেব তো দেখতে পান না তাইলে আপনার এই যে সিঁড়ি করে ফেললো অথচ সে তো আপনার এই কালিমা কালিমারে জিগির করে বেড়ায় অধিকাংশ সময় কিন্তু দেখা যায় অর্থ বুঝে না বুঝার কারণে সিঁড়িকে লিপ্ত হয়ে যায় আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দেন বসল্লাহ আলী আলহামী